বিদাত বললে ওরা উত্তরে বলে তাহলে মাদ্রাসা স্কুল কলেজ হয় তবলিগালাম জীবনে চিল্লা কিন্তু শিক্ষা দেওয়া সম্ভব নাই সুতরাং আরো কিছু ঘর বানাবার দরকার আছে যেগুলির নাম মাদ্রাসায় বলেন আর যেগুলোর নাম স্কুলই বলেন যেগুলির নাম ইসলামিক প্রতিষ্ঠান বলেন আর এটিম খানা যাই বলেন না কেন নবীলামের জামানাই মসজিদে সমস্ত কাজ হতো ইসলামিক আদালত ফায়সালা হতো ইসলামিক আদালত ছিল মসজিদ আর যে আপনার সংসদে ছিল মসজিদ মসজিদে বিচার হতো মসজিদে ফায়সালা হতো মসজিদে যে হাদের ঘোষণা হতো এখন যেহেতু আলাদা আলাদা প্রতিষ্ঠান তৈরি করতে হচ্ছে এগুলি বিদাত নাই আল্লাহ নবী করে গেছেন বাকি চিল্লা লাগে জানি নবী সাল্লা সাল্লাম তার উপরে দেখলেন যে কত শির্ক বিদাত তাদেরকে আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা হচ্ছে তারপর আবার বলবেন যে বিদাত শির্ক ধর্ম আর স্বপ্নের চোখের সামনে দেখতে পেলেন আরো ইনশাল্লাহ আগামী সপ্তাহ গুলিতে দেখতে পাবেন যে সির্ক বিদাত কত এই তবলিগ কিতাবগুলিতে আছে তারও স্পষ্ট হয়ে আপনাদের সামনে যদি আপনারা ধৈর্য ধরে এখানে আসেন শুক্রবারে এদের সম্পর্কে আলোচনা আরো কয়েকটা আল্লাহ যদি রাখেন